আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ও সালাম ও আল্লাহ রাস ও আল্লাহ সমাজের দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিস টিভির পক্ষ থেকে আমরা ইসলামী আইনের নীতিমালার উপর আলোচনা করছি এবং বেশ কয়েকটি পর্ব এই বিষয়ে আলোচনা রেখেছি বিভিন্ন পর্ব আজকেও আমরা এই বিষয় আলোচনা করব বিশেষ করে আগের পর্বের ধারাবাহিকতায় আমরা ইনশাল্লাহ আজকে কথা বলবো আমরা বিগত পর্বে তৃতীয় বৃহৎ যে নীতি ইসলামী আইনের নীতি আলমা সাক্কাতুর তেজিলিবুদ্সির যেটাকে আমরা থার্ড মেজর কম্প্রিহেন্সিভ ম্যাক্সিম বলছি সেটির অধীনস্থ যে ছোট ছোট নীতিগুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় আমরা সেগুলো আপনাদের উদ্দেশ্যে পেশ করছি আলমা সাক্কাতুর তাজিলিবুদ্সির হার্ডশিপ অথবা কঠোরতা বা কঠোর সিচুয়েশান কঠিন পরিস্থিতি সহজতাকে আনয়ন করে অর্থাৎ মহান আল্লাহ তালা কঠিন পরিস্থিতির কারণে সহজ করে দেন সব কিছু তিনি কঠিন পরিস্থিতি তুলে এবং সহজ বিধান প্রদান করেন এটা হচ্ছে আমাদের থার্ড যে বৃহৎ নীতি সেটি আজকে এর অধীনস্থ কয়েকটি বিষয় আমরা আলোচনা করবো এর মধ্যে প্রথমেই হচ্ছে আল্লাহ টুনজালু মঞ্জেল এর অর্থ হচ্ছে আল্লা প্রু স্থলাভিষিক্ত হবে জরুরী অবস্থার স্থলাভিষিক্ত হবে মতন ক্যানাত চাই সেটা সার্বজনীন প্রয়োজন হোক অথবা কোনো ব্যক্তির সুনির্দিষ্ট প্রয়োজন হোক তাহলে এটা হচ্ছে ছোট্ট একটা নীতি যাকে আমরা ব্যাখ্যা করব এভাবে যে মানুষের প্রয়োজন নানা রকম থাকতে পারে কখনো প্রয়োজনটা হয় সার্বজনীন যেমন একটা গোষ্ঠীর প্রয়োজন একটা জনপদে অবস্থিত সকল মানুষের প্রয়োজন লোকালয়ের সবার প্রয়োজন অতএব একে বলা হয় আলহাজুল আহ্মা বা সার্বজনীন ব্যাপক একটি প্রয়োজন আর হাজা খাসাও হতে পারে খাস হাজত অথবা নির্দিষ্ট প্রয়োজন এবং এটা মূলত আসলে সকল লোকের সাথে সংশ্লিষ্ট নয় বা অধিকাংশের সাথে সংশ্লিষ্ট নয় এটা হচ্ছে কোনো একজন ব্যক্তির সাথে রিলেটেড বিষয় অর্থাৎ একজন ব্যক্তির খুব বড়ো ধরনের হাজাত যদি থাকে বা প্রয়োজন থাকে এটা হচ্ছে সেটি তাহলে হাজাত অথবা প্রয়োজন সার্বজনীন হোক অথবা সুনির্দিষ্ট কোনো ব্যক্তির হোক উভয় ক্ষেত্রেই এটিকে কনসিডার করা হবে বিবেচনা করা হবে যাতে করে এর মাধ্যমে জরুরতের সমান যে রকসদগুলো পাওয়া যায় সে রক্তসাদগুলো আসে তার মানে হচ্ছে অনেক সময় হাজাতের কারণে মানুষ জরুরাতের বেনিফিটটা পায় তো বিষয়টাকে বোঝানোর জন্য আমার মনে হয় আমরা মানুষের প্রয়োজনের দিক থেকে বা তার কল্যাণের দিক থেকে তার সকল কর্মকাণ্ডকে যে তিন ভাগে ভাগ করা হয়েছে সেটা যদি আমরা উল্লেখ করি তাহলে প্রিয় দর্শক আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে সেটি হচ্ছে মানুষের সকল প্রয়োজন এবং কল্যাণকে তিন ভাগে ভাগ করা যায় এক অত্যন্ত জরুরি বিষয়গুলো দুই আল হাজিয়াত জরুরাতের চাইতে কম তবে প্রয়োজনীয় বিষয়গুলো আত যেটাকে আল কামালিয়াতও বলা হয় আনুষাঙ্গিক অথবা বিলাসী অথবা অতিরিক্ত বিষয় ইত্যাদি এভাবে অর্থাৎ প্রয়োজনের নীচের যে বিষয়গুলো যেটা পরিপূর্ণতা সাধনকারী পুরো প্রয়োজনের একটা সুন্দর কনক্লুডিং পরিপূর্ণতা সাধন করে এটি হচ্ছে আত্যাহসেনিয় এগুলো মাকাসেও রিলেটেড কিছু বিষয় তারপরেও মানুষের প্রয়োজনটা খুব বেশি হতে পারে মিডিয়া মাকারের হতে পারে এবং প্রয়োজন স্বাভাবিকের চাইতে কমও হতে পারে সবচেয়ে বেশি প্রয়োজনগুলো হচ্ছে এমন যা ছাড়া মানুষের জীবন চলে না মানুষের জীবনের উপর বড় ধরনের আঘাত চলে আসে যদি জরুরত তার পূরণ না হয় যেটা অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি এই ধরনের বিষয়গুলোর মত। মানুষ না খেলিত বাঁচতে পারবে না পড়লে সে সমাজে বিচরণ করতে পারবে না এবং তার বাসস্থান না থাকলে সে কোথায় থাকবে সুতরাং এই যে জরুরি বিষয়গুলো এগুলো ছাড়া তার জীবন চলে না মানুষের দিন হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় তারপরে হচ্ছে তার নিজের জীবন এবং জীবনের সাথে সংশ্লিষ্ট অত্যন্ত জরুরি বিষয় তারপরে হচ্ছে তার আকল বা বিবেকের সাথে জরুরি বিষয়গুলো জড়িত তার আকলের সংরক্ষণ তার সম্মান ইজ্জত এবং বংশধারার সংরক্ষণ পঞ্চম হচ্ছে তার সম্পত্তির সংরক্ষণ অর্থাৎ সম্পত্তি যাতে তার থাকে অর্জন করা সহজ হয় এবং সেটাকে হেফাজত করার ব্যবস্থা করা যায় এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে জরুরি বিষয় এর থেকে নিচের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে হাজাত বা হাজি বিষয় প্রয়োজনীয় বিষয় যেমন আমরা খাবারের ক্ষেত্রে এটা উদাহরণ দিতে পারি যে খাবারের মোটামুটি ব্যবস্থা হলো খাবার ছাড়া তো জীবনই বাঁচে না কিন্তু এখন এই খাবারটার সাথে যদি একটু ডাল হয় একটু তরকারি হয় একটু আমিষ জাতীয় খাবার এর ব্যবস্থা করা যায় তাহলে তার প্রয়োজনটা মেটমাট হয়ে যায় শরীরের যে চাহিদা পরিমিত খাদ্য গ্রহণের মাধ্যমে সেটা ফুলফিল হয় অতএব পরিমিত খাদ্য এটা হওয়াটা তার জন্য প্রয়োজন এটা একদম জরুরি বিষয় নয় যে কোনো খাদ্য সামান্য পরিমাণ যা খেলে সে বেঁচে থাকতে পারবে এটা হচ্ছে জরুরি পরিমিত খাবার অর্থাৎ বাকি অংশটা দিয়ে তার পরিমিত খাবারের যে চাহিদা সেটা পূরণ করাটা হচ্ছে জরুরি এবং এর অতিরিক্ত বিলাসী খাবার বা খেতে মজা পোলাও কোরমা আরও অন্য অন্য সাদের খাবার স্যান্ডউইচ মিষ্টি এগুলো হচ্ছে তার জন্য তাহসিনি অর্থাৎ প্রয়োজনেরও নিচের স্তরে যে বিষয়গুলো আছে পরিপূর্ণতা সাধনকারী পরিপূরক খাবার অর্থাৎ প্রয়োজনের পরিপূরক হিসাবে অন্যগুলো কাজ করছে তাহলে আমাদের এই যে নীতিটা আমরা উল্লেখ করলাম এখানে জরুরাতের পরে হাজাত তার কথা বলা হচ্ছে এই হাজাতটা কখনো কখনো জরুরাতের মতো হয় অর্থাৎ জরুরাতের স্থলাভিসিক্ত হয় কিন্তু কোন দিক থেকে জরুরতের স্থলাভিসিক্ত হয় এটা এমন হাজাত যেটা জরুরতের মতো জরুরি হয়ে পড়ে বিষয়টা সেটা নয় আসলে রোকসাত অ্যাভেল করার দিক থেকে এটি জরুরতের স্থলাভিষিক্ত হয় কারণ জরুরতের কারণে অনেকগুলো রোকসাত আমরা পেয়ে থাকি যেমন আল কোরআনের সুরা মধ্যে এবং অন্যান্য সুরান আমের মধ্যে আল্লাহ তালা যে কথাটা বারবার বলেছেন আদিন সালা ইসমা আলাই যে ব্যক্তি মজবুর হয় অথচ সে এই সুযোগ সন্ধানে ছিল না অর্থাৎ এই জিনিসটাকে অ্যাভিল করতে সে আগ্রহী নয় নিজ থেকে বলে আদিন এবং যখন সে অ্যাভিল করে তখন সে সীমালঙ্ঘনকারীও নয় তাহলে তার পাপ হবে না জরুরি অবস্থায় এই নিষিদ্ধ বস্তুগুলোকে ব্যবহার করার কারণে বা খাওয়ার কারণে বা পান করার কারণে তাহলে দেখা গেলো যে জরুরি অবস্থায় কিছু রোগসাত কিছু রিলিফ ব্যক্তিরা পেলো যখন ওযু করার মতো পানি নেয় তাহলে তাই আম জরুরি অবস্থার কারণে কারণ তো এখন তহরা তর্জন করতেই হবে কারণ এখন সালাতের রক্ত শেষের দিকে এখন যদি সে তহরা তর্জন করতে না পারে তাহলে তহরা ছাড়া তো তার সালাত হবে না এই জন্য মহান আল্লাহ তালা তায়াম মোমের বিকল্পটা দিলেন তাহলে এটাও জরুরি অবস্থার প্রেক্ষাপটে রোকসাদগুলো আসলো এরকম আরও অনেক উদাহরণ আছে এ ধরনের উদাহরণ আপনাদের সাথে প্রিয় দর্শক আমরা অনেকবার শেয়ার করেছি তাহলে এই হাজারটা জরুরি অবস্থার বিকল্প হবে এই রোকসাত পাওয়ার দিক থেকে তাহলে মানুষের প্রয়োজনটা বিশেষ করে যখন সেটা জরুরত পর্যন্ত পৌঁছাবে না তবে প্রয়োজনটা স্বাধীন মানে কঠিন প্রয়োজন হয়ে পড়বে তার অত্যন্ত বেশি প্রয়োজন যখন হয়ে পড়বে এবং এই প্রয়োজন ফুলফিল যদি না করা হয় মানুষের জীবন যদি একদম নিশ্চিহ্ন নাও হয় একদম উষ্ঠাগত নাও হয় তবে কঠিন প্রবলেমের মুখোমুখি হবে সমস্যা সংকুল জীবন হিসাবে গণ্য হবে তার আরাম হারাম হয়ে যাবে এই ধরনের হাজাতগুলোকে জরুরি অবস্থার ন্যায় গণ্য করে জরুরি অবস্থার ক্ষেত্রে যে রক্সাদগুলো এই হাজাতগুলো সেই রক্সাত আনায়ন করবে আল হাজাতু তাহলে আলহাজাতু তুন আহমাত এই হাজাতগুলো সার্বজনীন হোক অথবা কোনো কোনো ব্যক্তির পর্যায়েও যদি হয় তাহলেও সেই হাজাতগুলো জরুরতের মতো সেই ব্যক্তির জন্য অথবা সেই লোকালয়ের লোকদের জন্য একটা রকসাত আনায়ন করবে এদিক থেকে সেটা জরুরতের স্থলাভিস হবে যেমন ইজারা বা রেন্ট রেন্টটা হচ্ছে মানে কোনো ব্যক্তি কোনো কিছু ভাড়া করলো এবং ভাড়া করে তার যে উপকার সেখান থেকে যে বেনিফিটটা পাওয়া যায় শুধু সে সেটা নিলো সেটা খরিদ করলো আর মূল জিনিসের সে কিন্তু মালিক হলো না এখানে যে মনফাড়া এই বেনিফিটটার কোনো ভিজিবল অস্তিত্ব নাই ফলে এটা স্বাভাবিকভাবে জায়গ না কথা ছিল কিন্তু মানুষের যেহেতু প্রয়োজন অনেক মানুষ আছে যার গাড়ি নাই সে গাড়ি ভাড়া করতে বাধ্য কারণ হয়তো একটা শহরে তার ঘোরাফেরা করা প্রয়োজন সে কীভাবে করবে একজন লোক সে বাড়ির মালিক হতে পারছে না কারণ তার কাছে প্রয়োজনীয় টাকা নেই তাহলে সে বাড়ির মালিক না হলে একটা বাড়িতে তো থাকতে হবে তার যে টাকা আছে সেই টাকা দিয়ে যদি মাসিক ভিত্তিতে সে ভাড়া নেয় তাহলে সে পারে তাহলে বাড়ি ছাড়া সে থাকবে কী করে কঠিন তার বাড়ির হাজাত আছে এবং বাড়ির এই হাজারটা সে রেন্টের মাধ্যমে মেটাতে পারে এই জন্যে শেরিয়াত এ রেন্টকে জায়জ বলেছে সে রেন্টটা হতে পারে কোনো বস্তু ভাড়া করা কোনো কম্পিউটার ভাড়া করা কোনো বাড়ি ভাড়া করা কোনো গাড়ি ভাড়া করা কোনো রিকশা ভাড়া করা বা এরকম ট্রান্সপোর্ট ভাড়া করা ইত্যাদি শেরিয়াতে এটা জায়জ করা হয়েছে মানুষের হাজাতের প্রতি লক্ষ্য রেখে এবং এই হাজারটা যেহেতু খুবই প্রকট হয়ে পড়ে সুতরাং একে জরুরতের বিকল্প হিসাবে এই রোগসারটা আনয়ন করা হয়েছে দ্বিতীয়ত ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখি এই হাজাত যেমন বাইউসালামের ক্ষেত্রে সালামের উদাহরণ অন্য অন্য নীতির ক্ষেত্রে এসেছে কিন্তু এখানেও সেটি প্রযোজ্য যেমন কোনো এক ব্যক্তি সে কৃষক তার ফসল বোনার মতো টাকা নেই তার বর্তমানে সংসার চালানোর মতো টাকা নেই কিন্তু কিছুদিন পরে তার প্রচুর ফসল উঠবে তখন সে ফসল বিক্রি করে তার সংসারে স্বচ্ছলতা আনয়ন করবে এবং সে তার সংসার যে খরচ সেটা নির্বাহ করতে পারবে কোনো সমস্যা হবে না কিন্তু এখন কে তাকে টাকা দেবে সে কি ঋণ করতে বাধ্য হবে ঋণ করতে সে চাচ্ছে না এবং ঋণ করা আসলে সে খুব একটা ভালো কাজও নয় তাহলে সে একটা কাজ করতে পারে যদি তার যে ফসলটা কিছুকাল পরে উৎপাদিত হবে সেটা সে বিক্রি করতে পারে আগাম এবং টাকাটা সে আগাম নিতে পারে এ একটা পদ্ধতি অনেক আগ থেকেই চলে আসছে আর সে পদ্ধতি যে সের এই বিষয়টা হাজাতের বিষয়টা সেটি আমরা এই কায়দার আলোকে বুঝতে পারলাম দর্শক আমাদের সময় হয়ে গেল বিরতির যাচ্ছি বিরতিতে বিরতির পরে এসে আমরা ইনশাল্লাহ এই বিষয়ের উপর আরো কথা বলবো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন কিভাবে আমাদের ঢুকেছে রীতিমজাম शेख खान मदली, पुना है। बंदा। बंदा। शेख दे हलो होते पारें, देखे बीर अनुष्ठान जालशाए लामा शुक्रवार रात साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेषल मुहम्मद्लम अब इब्नू मसूद रसुल्लाहुन मुमिन व्यक्ति भर्सनारी अबिसम्पतरीश्ल भाषा उच्चारणकारी और गालमंदी होते सुनान तिर बिशी सत्काज सद व्यवहार अध्याय हादिर संख्या एक हजार नय सतान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 আমরা চডাই আনন্দ দেখুন রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় जानून भावे, मुमिन बांदा, लीजेर काज के करे। दर्शक बरतर पर फिर इलाम आज के आलोचनार विषय कृषक व्यक्तिर हजत এখানে হাজারটা সার্বজনীন নয় একজন ব্যক্তির তার যে হাজাত আছে তিনি সেই হাজাত পূরণের জন্য এই রোকসাক্টটা পাওয়া তার প্রয়োজন যে তিনি আগাম একটা জিনিস বিক্রি করবেন যেটা এখনো অস্তিত্বের মধ্যে আসে নাই কারণ তার যে ফসলটা তিনি এখনও বোনার কাজ শুরুই করেননি হয়তো ছয় মাস পরে আসবে বা তিন মাস পরে আসবে অতএব একটা জিনিস তিনি বিক্রি করতে চান যেটা তার হাতে নাই যেটা এই জমিনের মধ্যে বা পৃথিবীতে এখন অস্তিত্বশীল নয় নিয়ম অনুযায়ী এটা জায়জ হয় না কিন্তু তার যে হাজারটা এটা তো তার প্রায় জরুরাতের মতো কারণ অত্যন্ত প্রকট হাজাত কোনোভাবেই সে মেটাতে পারছে না অতএব শেরিয়া সেই হাজাতকে জরুরাতের বিকল্পের মতো মর্যাদা দিয়ে সেখানে শরুরিয়াত এই রক্তাকটা দিল ফলে বাই ওসালাম শরিয়াতে যদিও এটা বেচা কেনার ক্ষেত্রে অনস্তিত্ব শিল্পী কেনা হলো এবং টাকাটাও শোধ করা হলো কিন্তু জিনিস আসলো না কবজ করা হলো না বেচা কেনাটা পূর্ণ হলো না কিন্তু সারিয়া একে বেচা পূর্ণ হওয়ার বিধান দিয়েছে যেহেতু এগুলো কিছু শর্ত আছে যে আন্দাজের উপর তো হচ্ছে না যে কখন দিবে কি পরিমাণ দিবে সেই জিনিসগুলো উল্লেখ করে তখন তার যেই দামটা আসে বর্তমানে যেটা নির্ধারণ করা হলো দামটা তাকে পরিশোধ করা হবে তাহলেই বাইউসালাম সম্পন্ন হলো অন্যথায় নয় সারিয়া এটাকে মানুষের হাজাতের দিকে খেয়াল রেখে জায়জ বলেছে ঠিক তেমনি বায়ুলেস্তেসনা যেটা ফ্যাক্টরি কিংবা ইন্ডাস্ট্রির মালিক একই অবস্থা তিনি মানুষের অর্ডার নেন অর্ডার নিয়ে পরবর্তীতে তিনি টুলস গুলো অথবা ইলেকট্রনিক্স গুডসগুলো তিনি সরবরাহ করেন এক্ষেত্রেও বায়ুসালামের মতোই যে তিনি অগ্রিম টাকা দাবি করতে পারেন যেহেতু তাকে কাঁচা মাল কিনতে হবে তার আর অনেক খরচ আছে এখানেও তিনি প্রোডাক্টটা কমপ্লিটলি তৈরি করলেন না কিন্তু আগে তিনি মূল্যটা পেয়ে গেলেন মূল্যটা তাকে পরিশোধ করা হলো এটাও সারিয়াতে জায়জ এই ব্যক্তির ক্ষেত্রে তাদের প্রয়োজনকে লক্ষ্য রেখে এবং প্রয়োজনকে জরুরতের মর্যাদা দিয়ে এখানে রক্তসাতটা আসলে দেয়া হলো এভাবে আরও বহু ক্ষেত্রে আমরা সার্বজনীন প্রয়োজন যখন দেখা দেয় অথবা কোনো ব্যক্তির নানা প্রকট হয়ে পড়ে যখন কোনো প্রয়োজন তখন সারিয়া কিন্তু তার এই হাজতকে জরুরতের মর্যাদা দিয়ে তাকে রক্ত্সাতের ব্যবস্থা করে এটা সারিয়ার আরেকটা বিউটি আরেকটা চমৎকার বৈশিষ্ট্য যেহেতু সারিয়া এসেছে এই পৃথিবীতে পৃথিবীর মানুষের কল্যাণের জন্যে পৃথিবীর মানুষের কল্যাণকে নিশ্চিত করার জন্যে এজন্য যখন মানুষ কঠিন কোন অবস্থায় পড়ে যায় তখন তার জন্য সহজতা চলে আসে এবং এটা হচ্ছে আমাদের বৃহৎ সেই নেতিটি আলমাশাক্কাতু তাজদিবুদ্সির অতএব বোঝা গেল যে ছোট্ট কায়দাটা আমরা বললাম নেতিটা বললাম সেটা বৃহৎ সেই আলমাশাক্কাতু তেজিলিবুত্ত সিৎ এই নীতিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত দর্শক আমরা এবারে আরেকটি ছোট্ট নীতি আলোচনা করব এই বৃহৎ নীতির অধীনস্থ একটি নীতি সেটি হচ্ছে মানে হচ্ছে জরুরি অবস্থা যে জরুরি অবস্থা মানুষের জন্য কঠোরতা দূর করে সহজতা বা সহজ বিধান নিয়ে আসে এই সহজ বিধান নিয়ে আসতে গিয়ে আমরা যে একটা কায়দা বলেছিলাম আকদারুরাত মেহদোরাত জরুরি অবস্থা হারামকে হালাল করে প্রয়োজন অনুযায়ী তো এখন এই হারাম জিনিসটা জন্য হালাল হলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় কোনো কোনো ব্যক্তির স্বার্থ স্বার্থক্ষুণ্ণ হচ্ছে যেমন যদি কোনো ব্যক্তি খুব ঘিদার অবস্থায় পড়ে যায় এবং তখন তার সামনে অন্য ব্যক্তির বাগান অথবা তার সম্পদ অথবা তার দোকানের খাবার ছাড়া আর কিছুই নেই এবং তার কাছে টাকা নেই অথবা এমন কিছু নেই যা দিয়ে সে কিনতে পারে ফলে সে খেয়ে ফেলল সেখান থেকে প্রয়োজন পরিমাণ এই যে খেয়ে ফেললো এটা তার জন্য তার জরুরা পূরণ হলো এবং শরিয়াত সেই পারমিশন তাকে দিয়েছে কিন্তু এই সম্পদ তো আরেকজনের তার কি হবে তার যে ক্ষতি হয়ে গেল তার যে অংশ থেকে নেয়া হলো তার মূল্যের কি হবে শরিয়াদ এখানে বলেছে আল এর লাই অবতুল হাক্কাল গায়ের এই যে অবস্থা। অবস্থা লাইব মানে বাতিল করে না ক্যান্সেল করে না হাক্কাল গায়ের হাক মানে হচ্ছে অধিকার গায়ের মানে অন্যের তাহলে মজবুরি বা জরুরি অবস্থা একজনের জরুরি অবস্থা অন্যজনের হক বা রাইসকে অধিকারকে বাতিল করে না তাহলে এটা মনে রাখতে হবে এই যে আমরা একটা পিকচার তুলে ধরলাম যে অন্যজনের সম্পদ থেকে তিনি খেলেন এই খাওয়ার বিষয়টা তাহলে কিভাবে সামাদা হবে এটা ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে সামাদা হবে অর্থাৎ যখন তিনি জরুরি অবস্থার কারণে অন্য সম্পত্তি থেকে প্রয়োজন মাফিক লেসাদ্দের রামাক যতটুকু না খেলেই নয় ততটুকু খেলেন তাহলে যখন তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন তখন সেই ব্যক্তির সেই খাদদের মূল্য তিনি ফিরিয়ে দেবেন তাকে তার ক্ষতিপূরণ দেবেন মানে মূল্য ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া দর্শক আরেকটা উদাহরণ আমরা এখানে পেশ করতে পারি সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তির অধীনস্থ কোনো পশু আপনার উপর অথবা কোনো ব্যক্তির উপর আক্রমণ করে বসে এমন অবস্থায় যা আহত করে ফেলবে বা নিহত করে ফেলবে ইত্যাদি তখন সেই পশুকে সেটা হোক ওট গরু ঘোড়া বা এরকম যাই হোক না কেন যদি তাকে প্রতিহত করতে গিয়ে সেই পশুকে আপনি হত্যা করতে বাধ্য হন তাহলে সেরিয়াত আপনাকে এর জন্য কোনো পাপ এবং এটাকে অপরাধ বলে গণ্য করবে না কিন্তু যেহেতু এটা অন্যের সম্পদ তার সে সম্পদ আপনি যেটা নষ্ট করেছেন হ্যাঁ আপনার প্রয়োজনে আপনার জরুরতের কারণে কিন্তু যেহেতু এটা অন্যের অধিকারের সাথে সংশ্লিষ্ট বিষয় এবং একটা কায়দা আল ইফতরারুল্লাহুল হাক্কাল গের যে জরুরি অবস্থা অন্যের অধিকারকে নষ্ট করে না তাহলে ক্ষেত্রে অনেক ওলামাদের মতে আপনাকে তার ক্ষতিপূরণ দিতে হবে কেউ কেউ অবশ্যই বলেছেন দিতে হবে না তাদের কারণ হচ্ছে যেহেতু সে আক্রমণ করেছে অথবা আক্রমণের কারণেই তো আপনি তাকে প্রতিহত করতে গিয়ে হত্যা করলেন ইত্যাদি তো যাই হোক তারপরেও আমরা বলবো যে এখানে অন্যের হককে ফিরিয়ে দেওয়া বা তার ক্ষতিপূরণ দেওয়া এই মতটাই আসলে মূল কায়দার সাথে বেশি সঙ্গতিপূর্ণ বিধায় আমরা সে কায়দাটা গ্রহণ করতে পারি দর্শকে ক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি সেটি হচ্ছে যখন নৌকা অথবা জাহাজে কিংবা লঞ্চে আমরা ভ্রমণ করি এই ভ্রমণকালে যখন সেটা মালের ভারে প্রায় ডুবুডুবু অবস্থা হয়ে যায় এই অবস্থায় যদি জাহাজের সারেং কিংবা ক্যাপ্টেন যিনি চালাচ্ছেন তারা যদি যাত্রীদের কারো কারো সম্পদ সাগরে ফেলে দেয় যাতে সেটা ডুবা থেকে বেঁচে যায় তাহলে এক্ষেত্রে যাদের সম্পদগুলো ফেলে দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে কারণ এই অবস্থা ফেলে দেওয়াটা জরুরি ছিল এ দেওয়ার কারণে কেউ পাপি হবে না এবং এই ফেলে দেওয়াটাকে অপরাধ হিসাবেও গণ্য করা হবে না এটার পারমিশন সরিয়েতে এসেছে জারুরা সিচুয়েশানের কারণে জরুরতের কারণে তাহলে এটাকে বলা হয় হাল হাল তোরফা মানে তোর মা আলাই যে আয়াতটা আমরা বারবার দলিল হিসাবে উল্লেখ করেছি এই জরারি হালাতে এই ধরনের কাজগুলো পাপ হবে না এবং যেহেতু পাপ হবে না তাহলে অপরাধও বলে গণ্য হবে না কিন্তু আল এত হাক্কাল গায়ের যেহেতু জরুরি অবস্থার কারণে অন্যের অধিকার নষ্ট হবে না অন্যের অধিকারকে বাতিল করা যাবে না ফলে এখানেও যাদের যে সম্পদ ফেলে দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী বিল মা আররফ ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে এটাই হচ্ছে এই কায়দার বিধান এই কায়দার আলোকে এবং এর আলোকে আমরা আরও অনেকগুলো উদাহরণ দিতে পারি যে জরুরি অবস্থায় যে যে ধরনের রোগসাদগুলো অ্যাভেল করেন সেটা যদি কোনো না কোনো ব্যক্তির চাই হোক আপনার আত্মীয় চাই হোক আপনার ভাই কিংবা অন্য কোন সমাজের সভ্য কোনো নাগরিক যেই আপনার জরুরি অবস্থার আপনার পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে পরবর্তীতে আপনি যখন জরুরি অবস্থা থেকে নিজেকে বাঁচিয়ে নেবেন তখন তাকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া এটাই হচ্ছে সেরিয়াতের বিধান এবং এই জন্যেই এই কায়দাটা একটা অত্যন্ত জরুরি কায়দা হিসাবে একটা ইনস্ট্রাকশান কিংবা দিক নির্দেশনা হিসাবে আমাদের জন্য কাজ করছে বরং এই নীতিটা আগের যেটা আমরা বলেছি আবদারুরাহ তবিহুল মেহদুরাত তার জন্য একটা কন্ডিশনও বলতে পারি আবদারুরাহ তবী মেহদুরাতের মধ্যে বলা হয়েছিল জরুরি অবস্থার কারণে নিষিদ্ধ কাজগুলো বৈধতা পায় বা নিষিদ্ধ কাজগুলোকে সে বৈধতা দেয় কিন্তু এটা আনলিমিটেড নয় সীমাহীন বৈধতা নয় বরং এটার একটা কন্ডিশান আছে এটার একটা সীমা আছে সে সীমাটা হচ্ছে তিনি ব্যবহার করবেন এবং সেই অবৈধটা বৈধ হবে তবে পরবর্তীতে যদি সেটা অন্যর হককে নষ্ট করে তাহলে তিনি ক্ষতিপূরণও দেবেন এই নীতি বলার আগ পর্যন্ত আমরা দর তিয় মাহাদুরাত থেকে হয়তো সেটা বুঝতে পারলাম না এই জন্য আরও বেশ কিছু নীতি এখানে আছে যেটা এই ধরনের বিভিন্ন কমন বা ব্যাপক নীতির ক্ষেত্রে একটা কয়েদ একটা লিমিটেশন অথবা একটা কন্ডিশন হিসাবে যেটা সংযোজিত হতে পারে দর্শক এ হচ্ছে এই ছোট্ট নীতিটি সম্পর্কে আমাদের বক্তব্য এরপরে আরেকটা সুন্দর নীতি আছে সেটি হলো ইদাত আদার আল আসলু ইউসারাল বেদাল যখন মূল নীতিটি অথবা বেসিক প্রিন্সিপল এর উপর থাকাটা মূল নীতির উপর থাকাটা মূল অবস্থানে থাকাটা আজিমাতের উপর থাকাটা যখন কঠিন হয়ে পড়বে তখন তার বাদাল বা বিকল্পের দিকে যাওয়ার বিধান সারিয়াত দেবে অর্থাৎ অনুমতি দেবে তাহলে যখন সারিয়াত স্বাভাবিকভাবে প্রথম যে নিয়ম নীতি বা বিধানটি আমাদের জন্য নির্ধারণ করেছিল যখন সেই বিধানটি পরিপালন করা সেটি মানা কঠিন হয়ে পড়বে তখন সেই বিধান থেকে তার বিকল্পের দিকে নিয়ে যাওয়া হবে চমৎকারের ছোট্ট বিধানের উপর প্রিয় দর্শক আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে আলোচনা করব আজকের পর্বের সময়ের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে আপনাদের আমাদের সবার মঙ্গলের জন্য দোয়া করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাজা ওসল ও আল্লাহ নবীনা মুহাম্মদ ও আল্লাহ আলহি ও আজমাইন ও সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ هاشিম মাদানি আর আপনারা দেখছে 30 টিভি বাংলা Saturdays provide in britain